আসসালামুকম রহমতুল্লাহ বাদ দর্শক বৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কিতাব তোহীদ এর ধারাবাহিক দর্শে আসুন আমরা কিতাব এর ধারাবাহিক ভাবে এগারোটি দর্শ গ্রহণ করেছি আজকে আমরা বারোতম দর্শে সমবেত হচ্ছি লেখক রাহমা হল্লা তিনি পর্যায়ক্রমে কিতাব উত্তিদে এক একটি শিরোনাম দিয়ে তিনি অধ্যায় বেঁধেছেন এবং সে অধ্যায়ে তিনি কর ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির অবতারণা করেছেন এরপর তিনি সেগুলি থেকে কিছু শিক্ষা আমাদের যা শিক্ষনীয় ও করণীয় এমন বিষয় তুলে ধরেছেন আসুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা এ শুনবটি হল বাবু তফসির ই তৌহদ ও শাহাজী আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইহ এর ব্যাখ্যা এবং ইলাহা ইহ এর ব্যাখ্যা কি এ প্রসঙ্গে আজকের দর্শে আমরা আলোচনা শুনব আসলে এই তাউহিদ বলতে কি শুধু মুখ দিয়ে কি উচ্চারণ করলেই এরই নাম তাহিদ হয়ে যায় বা শাহাদ স্বীকৃতি দিলেই কি তাউিদ হয়ে যায় না আরো কিছু বিষয় রয়েছে সে ব্যাখ্যা সম্পর্কে আজকের এ অধ্যায়ে আমরা আলোচনা শুনব প্রিয় দর্শক লেখক রহমা হল্লা তিনি এ অধ্যায়ে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন এবং একটি শহীদ মুসলিমের হাদিস নিয়ে এসেছেন যে আয়াতগুলি তিনি নিয়ে এসেছেন সর্বপ্রথমে তিনি সোরা বা ইসরাই নম্বর আয়াত নিয়ে এসেছেন আল্লাহ রাহমিন এ আয়াতে কিছু মানুষের চিত্রগুলিকে তুলে ধরেছেন যা আসলে আল্লাহ রব্লা বলছেন উলা আল্লা দিচ্ছে স্মরণ করছে প্রকৃতপক্ষে ওই সমস্ত ব্যক্তিরাই ইয়বতা ইলা রব বিহীম আল আসা তারাই তাদের রবের কাছে নৈকট্য লাভের পন্থা অবলম্বন করছে কিভাবে তারা আল্লাহ সুবাহ অর্জন করতে পারবে এবং কোন দিয়ে মানুষ নির্বোধ হয়ে এই মানুষদেরকেই তারা এই মানুষদের কাছেই তারা আবেদন নিবেদন প্রকাশ করছে আবেদন নিবেদন জানাচ্ছে এই মানুষদেরই তারা আবাদত করতে চাচ্ছে সুতরাং প্রিয় বন্ধুরা আসুন এই আয়াত থেকে যেন স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রকৃত পক্ষে তাকেই তো আমাদেরকে স্মরণ করতে হবে আমরা আমরা করব তার আমাদের দেব তার আমরা স্মরণাপন্ন হব। যিনি সত্যিকারী সব কিছুর মালিক আমরা যদি মৌখিক ভাবে লাহা ইল্লাহ এটি স্বীকৃতি দেই বা সাহু আল্লাহ ইহা ইল্লা স্বীকৃতি দেই আবার আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে যখন আমরা স্মরণাপন্ন হব। তাহলে আসলেই এটি কখনো ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি সঠিক নয় লেখক রাহুপূর্ণ আয়াতটি হল আমাদের কিভাবে ইল্লাল্লাহ এটাকে বুঝেছেন অর্থাৎ ইলাহা ইহ কেউ বলবে আবার সে গাই সাথে সম্পৃক্ত হয়ে থাকবে লাহা ইল্লাহ এর পরিপন্থী কর্মে সে লিপ্ত হবে এর অর্থ ইলাহা লাহা হতে পারে না আল্লাহ রা আলমিন ইব্রাহিম আলী বিভিন্ন আল্লাহ রা আলমিন বলছেন যখন ইব্রাহিম আলীলাম তিনি তার পিতাকে যিনি ছিলেন মুশ্রেক প্রতিমা পূজা করতেন যার প্রতিমা পূজাই হল শুধু তার পেশা ছিল এবং প্রতিমা করাও তার একটি পেশা ছিল সেই মূর্তি পূজক পিতা কে ইব্রাহিম এবং তার যে কাউম যারাও এই প্রতিমা পূজা এই মুশ্রেক ছিল তাদেরকে ইব্রাহিম আলহিসুসাল্লাম বলছেন ও ইল কাল ইব্রাহিম জেনে রাখো আমি তোমরা যার আবাদত করতেছ এবং যে এবাদত করতেছ সে সব কর্ম থেকে আমি সম্পূর্ণভাবে মুক্ত তোমাদের সাথে আমার এই বিষয়ে কোনো সম্পর্ক নেই ফাতারানি। তবে যার সাথে আমার সম্পর্ক তিনি হলেন সেই মহান সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার যিনি স্রষ্টা আমার যিনি মালিক আমার যিনি খালেক আমার যিনি জীবন মরণ সবকিছুর মালিক সেই স্রষ্টা আল্লাহ সুহানা তালা তার সাথেই শুধু আমার সম্পর্ক এটাই হলো আসলই প্রকৃত পক্ষে তাওহিদ হলো এটাই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ নয় যে আল্লাহ ছাড়া কোনো خالিক নেই আল্লাহ ছাড়া কোনো মালিক নেই এটি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ নয় মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো প্রকৃত আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আইলা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এর বাংলা আসমানে জমিনে কোন রকমের মাহবুদ নেই ইল্লাল্লাহ শুধু একজনেই মাবুদ রয়েছেন যিনি হলেন সত্যিকার মাবুদ। আসলে সত্যিকার মাহবুদ এ শব্দটা আমরা এই যোগ করব। কারণ মাবুদ কাকে বলা মাবুদ বলা হয় যার আবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। অতএব আমরা জানছি সকলেই যে পৃথিবীতে অসংখ্য অগণিত মাহবুদ রয়েছে যারা সূর্যের এবাদত করে তাদের মাবুদ সূর্য যারা চন্দ্রের এবাদত করে তাদের মাহবুদ চন্দ্র যারা পাথরের আবাদত করে তাদের মাহবুদ পাথর যারা গাছের আবাদত করে তাদের মাহবুদ গাছ যারা পশু পাখি করে তাদের মাহবুদ সেগুলি সত্যিকার মাহবুদ পৃথিবীতে মাত্র একজনেই রয়েছেন তিনি হলেন আল্লাহ সুহান সেটি আল্লাহ রাবুল আলমিন যেমন কোরআন হাজের বাষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন যে প্রকৃত পক্ষে মাবুদ হলেন আল্লাহ আর কাছেই আত্মসমর্পন করা হয় আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে স্মরণাপন্ন হওয়া হয় এই সব মাহবুদ গুলি হল বাতিল আলী কবির সুতরাং প্রিয় বন্ধুরা আসুন ইহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ হলো বাংলা ভাষায় আমরা বলতে পারি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নেই মাবুদ অসংখ্য রয়েছে কিন্তু সেই মাবুদগুলি হলো সব বাতিল কোনো হক মাবুদ নয় সেগুলি হলো মিথ্যা মাবুদ, সেগুলি হলো ধোকার মাহবুদ সত্যিকারী প্রকৃতপক্ষে মাবুদ তিনি হলেন একজন তিনি হলেন আল্লাহ সুবাহ অতএব কোন ব্যক্তি যখন লাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি দেবে তখন এই একমাত্র আল্লাহ সুবাহ ছাড়া অন্য কারো কাছে মাথানত করা অন্য কারো কাছে অন্য কারো কাছে নজর নতুষ্টি অর্জনের লক্ষ্যে কিছু করা সবগুলি বাতিল হয়ে যাবে আল্লাহ সুবাহর জন্য অনুরব আরো অনেকগুলি দিক রয়েছে লেখক রাহেমহল্লা এরপরে আরেকটি আয়াত নিয়ে এসেছেন সুরাতওবার একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলিম বলেন ইত্তাহাদ আহবা রাহুমান আর বাব মিন্দু নিল্লা ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আমরা এ বিষয়টিকে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এ আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসুন আমরা সংক্ষিপ্ত বিরতির পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়াত নিয়ে আলোচনা একত্রিশ নম্বর আয়তে বলছেন তারা আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ তাদের যারা আলেম এবং তাদের যারা বুজুর্গ তাদের যারা পীর দরবেশ তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে বিষয়টি আশ্চর্যের বিষয় যে কিভাবে তাদেরকে রব হিসাবে গ্রহণ করলো। আমার হচ্ছে এর ব্যাখ্যা স্বয়ং আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম যেভাবে তুলে ধরেছেন সেভাবে যদি আমরা বলি তাহলে আমাদের সকলের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে প্রসিদ্ধ সাহাবি আদি বিন হাতিম রাহ আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তিনি বললেন আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে আসলাম আল্লাহ রসুল সাল্লামের কাছে আসলে আল্লাহ রসুল সালিহাল্লাম আমাকে এ আয়াত তারা ধর্ম যারা এবং তাদের পুরোহিত যারা ও তাদের বুজুর্গ যারা তাদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল আলহিহ্লাম যখন এভাবে বললেন তখন আদি বিন হাচিমদের তাদের পীর দরবেশের কখনো আবাতত করে নাই কিভাবে তারা তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিল আল্লাহ রসুল সালাই ব্যাখ্যা করে বুঝালেন যে দেখো তাদের আলেমগণ বা তাদের ধর্ম যাজক তারা কি করেছে তাদের বুজুগণ তারা আল্লাহ রা আলমিন যেটাকে হারাম করে দিয়েছেন এমন হারাম বিষয়কে তারা যখন হালাল হিসাবে ফতোয়া দিয়েছে সাধারণ মানুষ তাদের সেই হালাল ফতোয়া হালাল হিসাবে গ্রহণ করেছে অনেক তারা যখন কিছু আল্লাহ রাবুল্লাহ আলামিন যেগুলি হালাল করেছেন সেটাকে তারা হারাম করে দিয়েছে সাধারণ মানুষ সেটাকে হারাম হিসাবে গ্রহণ করে নিয়েছে রাসুল সাল্লাম বললেন ফাজা লিখা টু হুম এটাই হলো তাদের আবাদত এর অর্থ হলো এটাই অর্থাৎ আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন হালাল হারামের সেই হালাল হারামের বিধানগুলি যখন ধর্মযাতক অথবা কোনো যখন আলেম অথবা কোন বুজুর্গ তারা যখন আল্লাহিনের এই বিধানগুলিকে ভিন্ন করে মানুষের সামনে তুলে ধরবে আর মানুষেরা যদি সেই বিধানগুলিকে আনুগত্য করে সেই বিধানগুলিকে অনুসরণ করে চলে তাহলে এটাই হলো আল্লাহকে বাদ দিয়ে তাদের আবাদত করা এবং আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে গ্রহণ করা আসুন এটা একটি সহজ কথা নয় যদি কেউ মুখ দিয়ে কালিমালা ইহা ইল্লাহ স্বীকৃতি দেয় মুখ দিয়ে সে তাহিদের স্বীকৃতি দেয় আবার যদি সে আল্লাহ সুবাহ আল্লাহ বাদ দিয়ে কোনো নেতার কোন নেত্রীর কোনো ও আলেমের। কোন মুরব্ব বিধানকে যদি সে গ্রহণ করে নেয় আল্লাহর বিধানকে বাদ তাহলে এটি কালিমাই লেখক ভাবে আরো একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে এসেছেন এখানে যে আয়াতটি সুরাবার বাকারার পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ রাবুল্লা আলমিন বলেনা মানুষের মাঝে এমন কতক মানুষ রয়েছে যারা আল্লাহ সুবাহ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কিছু সমকক্ষকে তৈরি করে নিয়েছে এবং সেই সমকক্ষ গুলিকে তারা ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসে ঠিক সেভাবে আল্লাহর সমকক্ষ যেগুলি তারা তৈরি করে নিয়েছে সেই সমকক্ষগুলিকেও তারা সেরকম এইভাবে ভালোবাসে তারা যে এইভাবে সেগুলিকে ভালোবাসে আল্লাহ রাবুলি আলমিন মূলত এটাকে তাদের জন্য বড় একটি শের বা এই মুশরিকদের এই পরিচিতি আল্লাহ রাবুল্লা আলমিন এইভাবে তুলে ধরেছেন প্রিয় বন্ধুরা ভালোবাসা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বরং ভালোবাসা একটি বড় ধরনের আবাদত বা ভালোবাসা এটি একটি শেরকেরও একটি অন্যতম কারণ হয়ে যেতে পারে বা হয়ে থাকে আল্লাহ সুবাহ মানুষ পৃথিবীর সকল কিছুর চেয়ে সব সৃষ্টির চেয়ে সবচেয়ে বেশি প্রিয় যিনি তিনি হলেন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহা সেই ভালোবাসাটা মূলত আমরা বলতে পারি এটি কয়েক ধরনের হতে পারে একটি হল ভালোবাসা আল্লাহ সুবাহানহত আলা সেটি তাহিদের দৃষ্টিকোণ থেকে বা এবাদতের দৃষ্টিকোণ থেকে আনুগত্যের দৃষ্টিকোণ থেকে আনুগত্যের দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার রাখেন তিনি হলেন আল্লাহ সুবাহানহ তালা আর এই সুবাহকে যে পরিমাণ যে ধরনের ভালোবাসা দেওয়া হয় সেই ভালোবাসা যদি আল্লাহ সুবাহ কে দেওয়া হয়ে থাকে তাহলে এটি হল সাথে বিষার দিক থেকে ওই ব্যক্তিকে শরিক করে নেওয়া হয় আল্লাহ সুবাহর সম সমপর্যায় তাকে বানিয়ে নেওয়া হয় যেটি অবশ্যই লাহ ইহ এ কালিম আর শুধু পরিপন্থী নয় বরং লা ইহা ইল্লাহ মৌখিক ভাবে স্বীকৃতি দিয়ে সেইভাবে যদি আল্লাহ রাবুল আলমিন কে ভালো না বসে বা আল্লাহ হবুল্লা আলমিনকেও ভালোবাসে কিন্তু সমপর্যায়ে অন্যদের কেউ ভালোবাসে যদি তাহলে এটি মুশ্রিকদের কাজ আল্লাহ ধরেছেন যে আলমিনা আনজাদা যেমনই ভাবে আল্লাহ কে ভালোবাসে তেমনই ভাবে তারা আল্লাহর সমকক্ষ সেই শরিকদেরকেও ভালোবেসে থাকে প্রিয় বন্ধুরা আসুন তাহলে যেগুলি ইসলামের শরীয়তের আবাদত আরো আন্তরিক রয়েছে সেগুলি হলো যেমন আলহব্বু বা মুহাব্বা ভালোবাসা তেমনইভাবে আত্মাবাকুল ভরসা করা ইত্যাদি এই বিষয়গুলিও এগুলি যদি আল্লাহ সুবাহ আল্লাহ সাথে সমপর্যায়ে অন্য কাউ কারোর জন্য এগুলিকে সম্পাদন করা হয় কারো ক্ষেত্রে এগুলিকে প্রয়োগ করা হয় তাহলে সেটি অবশ্যই শের ঘ হয়ে যাবে সেটি কালিমালাহ ইহা ইল্লাহ এর পরিপন্থী হবে কখনো কালিমালাহ ইলাহা ইল্লাহ এর অনুযায়ী হবে না আসুন প্রিয় বন্ধুরা এরপরেই লেখক রাহমা এ কয়েকটি আয়াত নিয়ে এসে তিনি প্রমাণ করতে চাচ্ছেন আল্লাহ সুবাহ যেটি সেটি মৌখিক ভাবে শুধু লাই ইহা ইতি যথেষ্ট নয় বরং সাথে যেগুলি মৌলিক কতগুলি বিষয় রয়েছে সেই মৌলিক বিষয়গুলিও একমাত্র আল্লাহ সুবাহানহ তাল্লাহার জন্যই সম্পাদন করতে হবে আল্লাহ সুবাহানহ তাল্লাহ ছাড়া যদি অন্যের জন্য সেগুলি হয়ে যায় বা আল্লাহ সুবাহানহ তাল্লা সাথে সমপর্যায় মনে করে যদি কারোর জন্য সেগুলি ব্যবহার করা হয় তাহলে সেটির নামে হল শের আর যখন এইগুলি শুধুমাত্র আল্লাহ সুবাহ করা হবে কাউকে সেক্ষেত্রে সেগুলি ভালোভাবে পালন করে চলতে হবে লেখক রাহেমহুল্লাহ এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি বিষয়টিকে আমাদের আরো স্পষ্ট করে দিচ্ছে যেটি সহি মুসলিমে হাদিসটি এসেছে নবী সাল আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তি মনক ইহ মৌখিক স্বীকৃতি দেয় অন্তর থেকে বিশ্বাস করে প্রথম হলো এক হলো তাকে ইতিবাচক বিষয়গুলি সে প্রথমে পালন করে তা হলো আল্লাহ সব তাল শুধু তিনি হলেন একমাত্র মহাভূত এটি স্বীকৃতি দেয় আনুগত্যের দিক থেকে হতে পারে বিধানের দিক থেকে হতে পারে আরো অন্যান্য আবাদত সম্পাদন করার মাধ্যমে সকল প্রকার আল্লাহকে বাদ দিয়ে যার আবাদত করা হয় সেগুলিকে অস্বীকার করবে সেগুলিকে বর্জন করবে এবং লাহা ই স্বীকৃতি দেবে তাহলে সে ব্যক্তির মাল সেগুলি ইসলামে সংরক্ষিত হয়ে যায় সেগুলি নিরাপদ হয়ে যায় ও হেসা আল্লাহ কিন্তু তার ভিতরের বিষয় আল্লাহ ভালো জানেন সে বিষয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রিয় বন্ধুরা এ হাদিস এমন একটি বিষয় বিষয় আমাদেরকে স্মরণ করে দিচ্ছে মূলত আল্লাহ রাবুল আলমিন সোরাবাকার দুইশত ছাপ্পান্ন আয়াতি যে বলছেন সে বিষয়টি একই وَيُؤْمِمْ بِاللَّهِ فَقَدْ إِسْتَمْسَكَ بِالْعُوَّةِ الْوُثْقَالًا فِي سَامَ لَهَا فَمَنْ يَكْفُرُ بِالتَّاغُوتِ جب اكتكي كوري تاغوت كي اوشيكار كوري تاغوت كي جنش تاغوت هلو كل ما عُبِد من دون الله فهو التاغوت الله كي عباد دي جاري عبادت كراهو بي شئ عبادت عنه كتر كتر كتر كتر كتر كتر كتر كتر كتر كتر كتر كتر كتر কাজ সম্পাদন করার মাধ্যমে হোক না কেন আল্লাহ কে যারাই করা হয় তাকে আনবে সে সঠিক শক্ত হাতল ধরতে পেরেছে যেটির কখনো চিন্নতা ঘটবে না প্রিয় বন্ধুরা তাহলে আমাদের এই আয়াতগুলি এবং এই হাদিস আমাদেরকে প্রমাণ করে দিচ্ছি যে যখনই আমরা মুখ দিয়ে লাই বলব তখনই লাহা ইহ এর পরিপন্থী যে বিষয়গুলি আল্লাহ ছাড়া সত্যিকার কোনোদ নেই এর পরিপন্থী যে বিষয়গুলি সে সব বিষয়গুলিকে বর্জন করতে হবে সব বিষয়গুলির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে সব বিষয়গুলিকে একেবারে অস্বীকার করতে হবে তাহলেই সে ব্যক্তির মাঝে তাও হবে তাহলে সে ব্যক্তি প্রকৃতপক্ষে লাহা ইহ এর স্বীকৃতি দানকারী হতে পারে এছাড়া কখনো হতে পারে না সুতরাং আসুন যখন আমরা এ স্বীকৃতি দেব তখন আল্লাহ অন্য আর কাউকে ভরসা করার ক্ষেত্রে হোক বা আবাদত বন্দেগী দেওয়ার ক্ষেত্রে হোক বা আর অন্য কোনো দিক থেকে হোক যখন আমরা আল্লাহ সুবাহনতালার জন্য লাহা ইহা এই স্বীকৃতি দেবো আমাদের সবকিছু কে অবশ্যই বর্জন করতে হবে সবকিছু কে অবশ্যই পরিহার করতে হবে এবং সবকিছু থেকে অবশ্যই আমাদেরকে সম্পর্ক ছিন্ন করে নিয়ে আসতে হবে যেমন সম্পর্ক ছিন্ন করেছিলেন আমাদের ইব্রাহিম আলী হিসু আসালাম তিনি বলেছিলেন তিনি তার পিতাকে এবং তার সম্প্রদায়কে জাতিকে বললেন ইম্নানি বড় আবদন আমি তোমরা যা কিছু আবাদত করছ কিছু থেকে আমি একেবারেই মুক্ত তোমাদের সাথে এবং তোমাদের এই আবাদত করার বিষয়গুলির সাথে কোনো আমার সম্পর্ক নেই আমার সম্পর্ক শুধু একজনের সাথেই যিনি আমার যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার আমার মালিক হায়াত মৌতের সবকিছুর মালিক আমার সম্পর্ক শুধু তার সাথেই প্রিয় বন্ধুরা আমরা এ অধ্যায় থেকে আরবেশ কতগুলি শিক্ষার বিষয় পাচ্ছি সে শিক্ষার বিষয়গুলি হলো এই যে মুখ দিয়ে যদি আমরা শুধু লাহা ইহ বলি এটা দিয়ে কখনো কোনো ব্যক্তির ইমান সঠিক হবে না কোন ব্যক্তির পক্ষে কখনো মুখ দিয়ে শুধু ইল্লাহ বলার মাধ্যমে ইসলামে প্রবেশ করা সম্ভব নয় মুখ দিয়ে শুধু না ইহা মাধ্যমে কোন ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয় মুখ দিয়ে শুধু না ইহা ইহ বলার মাধ্যমে কোনো ব্যক্তির যান মাল কখনো ইসলামী নিরাপদ হয় না এবং মুখ দিয়ে শুধু না ইলাহা ইল্লাহ উচ্চারণ করার মাধ্যমে কোন ব্যক্তির জন্য জাহান্নাম কখনো হারাম হয় না বরং জাহার নাম হারাম হবে তখন যখন সে মুখ দিয়ে লাহা উচ্চারণ করবে আন্তরিক সেটাকে বিশ্বাস করে নেবে এবং সে লাহা ইল্লাহা ইসর করবে। সেগুলি কথার ক্ষেত্রে হোক সেগুলি বিশ্বাসের ক্ষেত্রে হোক সেগুলি পালনের ক্ষেত্রে হোক আমলের ক্ষেত্রে হোক সব সেগুলিকে যখন বর্জন করবে তখন এই সে ব্যক্তির প্রকৃত পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি ইমান হবে আসলেই একজন ব্যক্তি ইহ মৌখিক ভাবে স্বীকৃতি দিবে আবার সে কাছে ধর্ণা দিবে আবার সে আল্লাহ ছাড়া অন্যের বিধান মেনে চলবে আল্লাহ ছাড়া অন্যগত্য স্বীকার করবে আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ সমপর্যায়ে কে আল্লাহ ছাড়া উপর আর সমপর্যায়ে আস্থাশীল হবে তাহলে সে ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম এবং তার সাহবাই কেরমগন যেভাবে অবস্থা ছিল তারা যখন যখনই মুগ্ধি ইহা ইহ স্বীকৃতি দিলেন তখনই তারা সবকিছু বর্জন করে একেবারে চলে আসলেন যার কারণে পালন করে আসলাম আর আজকে আমরা শুধু এক আল্লাহর আনুগত্য করব এক আল্লাহকেই ভালোবাসবো এক আল্লাহর জন্য আবাদত করব আর কিছু ভুলে আসবো সবকিছু বর্জন করব এটা কখনো হতে পারে না তাই তাদের পক্ষে কখনো লাহ ইহা এর প্রতি ইমান আনা সম্ভব হয়নি যেহেতু তারা সেগুলিকে ছাড়তে পারেনি আসুন আমরা যেন সকলেই সবকিছু বর্জন করে আমরা যেন সঠিক ভাবে প্রতিষ্ঠিত হয়ে আমরা জান্নাতের পদ কে সুগম করে নিতে পারি এবং জাহান্নামের পদ বন্ধ করে নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আখরে রবিআ আসসালাম আলাইকুমুল্লাহ